বাংলা মানবতা সমাধান আসসালামুকুমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমন্ত্রণ আজকে আমরা আপনাদের সামনে একটা আগামী দিন উপস্থিত হচ্ছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান মহতারাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাক্ষাৎকারের আসরে একটু আপনার পরিচয়টা আপনি নিজে যদি আমাদেরকে ভালো হবে দর্শক শ্রোতা তিনি ছয় বছর আগে আমাদেরকে ফেলে চলে গেছেন কিভাবে কথা শুরু করলেন আসলে আমি বাবার কর্মক্ষেত্রের কারণে আমরা ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে বড় হয়েছি তো ওখানে আজকের পরিচিত মার্কেট ঢাকার আলপনা প্লাজা ওখানে একটা ছোট মাদ্রাসা ছিল ওখান থেকে আমার পড়াশোনা শুরু একসময় ওখান থেকে আমি ঢাকার মিরপুর আরজাবাদ মাদ্রাসায় হেফজো পড়ি ওখানি শেষ করি তারপর ওখান থেকে আমি ফরিদাবাদ মাদ্রাসা সেখানে পড়াশোনা শুরু করি এবং তারপর ভারতের প্রদেশের দারলম দেওব যে মাদ্রাসা ওখানে আমি হাদিসের উপর বিশেষ গবেষণা করেছি ওখানেও দৌরা পড়েছি এই ছিল মোটামুটি এছাড়া আমাদের দেশে আরো বিভিন্ন পরীক্ষা দিয়েছিলাম এবং খুব ভালো রেজাল্ট করেছিলাম কিন্তু না কেন আমার বাবা আমাকে আর তিনি আর এটা কতটুকু তিনি ভালো জানেন কিন্তু আমাদের কিছু দেখেছি তারা আমাদেরকে এছাড়াও আপনি যে কমি মাদ্রাসায় পড়েছেন এই মাদ্রাসাগুলির কিন্তু আর একটি বৈশিষ্ট্য আছে যে সেখানে পড়ালেখা শুধু সীমিত সিলেবাস হয় না বরং সেখানে আপনি শিক্ষা জীবন শেষ করেই তারপর কর্মজীবনে গেলেন শিক্ষা জীবন শেষ করা বলতে যখন আসলাম তখন তারপর কিছুদিন এবং তারপর থেকে আমার মোটামুটি কর্মজীবন শুরু হয়ে যায় ইসলামবাগ্রাসা জামিয়া ইসলামবাগ ওই মাদ্রাসায় শিক্ষকতা জীবন শুরু করি রমজান আল মুবারকের শেষ থেকে আরকি দীর্ঘদিন ওখানেই ছিলাম গত বছর ওখান থেকে চলে এসে নিজে একটা মাদ্রাসা করার কারণে ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি এখন আপনি কর্মজীবনে কি করছেন এখন প্রায় দশ বছর ধন্যবাদ আপনি বললেন যে আপনার মাদ্রাসা সেটা হলো সেই ঢাকা সিটির একটা অন্যতম এলাকাটারি সেখানে আমি যখন মাদ্রাসায় পড়ি আমি শুরুতে বলেছি আমরা সায়েন্স ল্যাবরেটরিতে বড় হয়েছি যে এখানকার যে পরিবেশ বাচ্চাদেরকে আমাদের সাথী সঙ্গী বন্ধু বান্ধব যারা তাদেরকে এক পরিবেশে দেখতাম আবার যখন মাদ্রাসায় যেতাম সেখানে ভিন্ন পরিবেশ দেখতাম এটা আসলে বাংলাদেশের একটা সাধারণ চিত্র যে মাদ্রাসাগুলোতে এখনও আমরা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা কিন্তু দুঃখের সাথে এই সত্যটা আমাদেরকে বলতেই হচ্ছে এখনো ধনী শ্রেণীর মানুষ যারা খুব বেশি মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে দেওয়ার জন্য এগিয়ে আসছেন না সেজন্যে শুরু থেকেই আমার এই বিষয়টার মধ্যে একটা হতাশা কাজ করতো ছোট ছিলাম বলেই হয়তো যে আমি কেন মাদ্রাসায় পড়ছি আমার বন্ধু বান্ধব কেউই তো আসছে না এবং আমি এক সময় যখন শিক্ষকতা শুরু করলাম তখনও এই একই বিষয় আমাকে খুব পীড়া দিত একটা সময় আমার কাছে মনে হলো যে যদি সুন্দর পরিবেশ করা যায় এবং ধনী শ্রেণীর মানুষরা যা চান তাদের সেই চাহিদা যদি মেটানো যায় হয়তো সম্ভব তাদেরকে এই ইসলামী শিক্ষার সাথে সম্পৃক্ত করা তাদের সন্তানদেরকে টেনে আনা সে উদ্দেশ্যে আমি এক সময় হাদিস পড়াতাম আমি সেই দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে চলে আসছি তখন অনেকেই আমাকে নানারকম ভাবে সমালোচনা করেছেন কারণ হাদিস পড়ানোর যোগ্যতা ঢাকা শহরে এটা একটা আমরা মনে করি একটা সম্মানজনক সম্মানজনক এবং বিষয়টা খুব কঠিন যেটা অনেকের জন্য বলেছেন কিন্তু আমার ভেতরে একটা বিষয় কাজ করতো যে আসলে আমরা মনে হয় যেন একটা শ্রেণী দিনদার আলিম হিসাবে তৈরি হচ্ছে এবং আমাদের সমাজের বড় একটা শ্রেণী যাদের সমাজে সবচেয়ে বেশি প্রভাব ওই শ্রেণীটা দিনই শিক্ষা থেকে দিনদার হওয়া সত্ত্বেও অনেক দূরে দূরে সরে আছে তো ভাবলাম একটু প্রায় করে দেখি আসলে তো আমি সেই উদ্দেশ্যে নিয়েই ঢাকার সায়েন্স ল্যাবরেটরি যেটা বলা যায় একটা প্রাণকেন্দ্রর মতোই জায়গাটা ওখানে একটা পজিশন নিয়ে নিজেদের মতো করে একটা প্রতিষ্ঠান করেছি চেষ্টা করছি ওরকম একটা পরিবেশ দেওয়ার জন্যে যাতে করে ধনী শ্রেণীর মানুষরা তাদের সন্তানকে দেওয়ার মতো মানসিকতা তৈরি হয় তো আলহামদুলিল্লাহ আমার কাছে এটা অত্যন্ত আনন্দের যে আমি দুই বছর হল শুরু করেছি আপনাকে শেয়ার করছি এই বিষয়টা আমার আনন্দের সাথে আপনিও আনন্দিত হবেন স্কুল থেকে অনেক বাচ্চা তো আসছেই সাথে সাথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা যারা ইংলিশ মিডিয়ামে পড়ত জি ওখান থেকে তারা চলে আসছে এটা আমি আমার যেটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার মানুষ যারা তারা যদি সুন্দর পরিবেশ পান এবং সিলেবাসটাও সিলেবাসের ব্যাপারও আমি বলি তারা চান যে ছেলেটা আলেম হওয়ার সাথে সাথে দুনিয়ায় চলার মতো যোগ্যতাও তার হোক এই ক্ষেত্রে আমাদের দেশের সাধারণ মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক অ্যাক্টিভ এখন অনেকেই সেটা করছেন প্রায় সবাই করছেন ছাত্রদেরকে দিনই শিক্ষার পাশাপাশি সমাজ সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলার জন্যে তারা অন্যান্য শিক্ষা জাগতিক শিক্ষাও তারা কিছু দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমি আমার হিফজের সাথে সাথে একটা আমি ওইরকম সিলেবাস করেছি যে হিফজের সাথে সাথে একটা বাচ্চা ক্লাস ফাইভের মূল যে পাঠের যে মূল বইগুলো ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত সে হিফজুল করার সাথে সাথে শেষ করে ফেলবে এরপর সে যদি মাদ্রাসার লাইনে নাও এগয় সে যদি স্কুল থেকেই পড়ে সে ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো যাই হলো জাগতিক শিক্ষায় সে উচ্চশিক্ষিত হলো কিন্তু তার নামের সাথে একটা সম্মানজনক পদবি হা হাফিজ হা হাফিজুল কর এটা লেগে গেল এটা দুইটা ফায়দা এক হচ্ছে এই বাচ্চাটা আমরা কখনই আশা করবো না আল্লাহ যার সিনার মধ্যে আছে আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু এই বাচ্চা কোনোদিন আল্লাহ আল্লাহ রসুল সাল আলীদিন কথা বলবে না এই একটা আস্থা আমাদের আছে সাথে সাথে তার যদি আমলি জিন্দিগি হয় সে যদি আমল ভালো করে গোনার কাজ না করে হেফজের কোরআনের মর্যাদা যদি সে রাখতে পারে জাগতিক শিক্ষা শিক্ষিত বহু ভাইকে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের চেয়েও তাদের আমল ভালো এমন যদি হয়েই যায় আলহামদুলিল্লাহ তাহলে তো শোনাই সোহাগা ওই বাচ্চার বাবা মা নিজেদেরকে আশা করতে পারছেন আখেরাতে একটা বড় পুরস্কারের আশা তারা করতে পারেন তো আসলে আপনার মাধ্যমে পিস টিভি বাংলার মাধ্যমে আমি আমার ওই অন্তরের ইচ্ছাটা সকলের কাছে পৌঁছে দিতে চাই যে আসলে যদি জীবনের শুরুটায় বাচ্চা ছোট বাচ্চা তাকে তো অনেক কিছুই আপনারা শিখান দেখা যায় ওই ফাইভ পর্যন্ত পড়া অবস্থায় একটা বাচ্চা গান শিখে একটা বাচ্চা ডান্স শিখে একটা বাচ্চা খেলাধুলা শিখে ক্রিকেট শিখে ফুটবল শিখে বিভিন্ন কোচিং সেন্টারে তাদেরকে নিয়ে যান আপনারা আমরা দেখি তার ওই বাড়তি সময়টা যেটা ওখানে ব্যস্ত থাকে সে তার চেয়ে একটু বেশি আমি বলবো একটু বেশি সময় যদি মাদ্রাসায় দেয় তাহলে কিন্তু ওই ক্লাস ফাইভ এর সাথে সাথে একই বয়সে বয়স নষ্ট হয় না অংশগ্রহণ করতে পারবে এটা কোনো সমস্যা নাই এবং এটা আমরাও চিন্তা করছি যে আমরা কোনো স্কুলের সাথে জয়েন করে আমরা যদি করে যদি কোনো বৈধ পন্থা কোনো অবৈধ পথে এগোতে চাই না কোনো বৈধ পন্থা যদি এমন থাকে আমরা এই পর্যায়ে একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি हेदायत पथे ढाक पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक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 So if Jesus Christ peace be upon him, died for three days, who control the world? That means him go died, The freedom to unmask. So there are various ways which we can prove the argument. Dr. Yeah, Jat Sho Alapi, yeah. Propunmprochar, Shokal Shar Bangladesh, yeah. Peace TV Banglai.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 थ जाकुम श्रोता छोटर फिर মহতার আম বিরতির পূর্বে আপনার কাছে বেশ কতগুলি আমি আপনার কর্মজীবন সম্পর্কে প্রশ্ন রেখেছিলাম আসলে শিক্ষা এটি আজকে আমাদের সমাজে একটা কারো কারো রয়েছে যে মাদ্রাসা শিক্ষা নেওয়া নিজের কর্মজীবনটাকে একটু দুর্বল করে ফেলা এই বিষয়ে আপনি কি বলেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আসলে সমাজের অনেকের মধ্যে ধারণা সকলের না অনেকেই এবং বড় অংশটাই এই ধারণাটা করে যে মাদ্রাসা শিক্ষা একটা সন্তানের কেরিয়ার গড়ার পথে অন্তরায় অনেকেই মনে করেন কিন্তু আসলে কেরিয়ারটা কি মানুষের কেরিয়ার কোনটা আপনি কোনটাকে কেরিয়ার ভাবছেন আমি যদি ভাবি যে আমার ভবিষ্যৎ হচ্ছে আখেরাত তাহলে তো আমি মূল চিন্তাটা আমি আখেরাতকে কেন্দ্র করেই করব এবং আমার মূল পরিকল্পনা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের কেরিয়ার এর চিন্তা করে আমি তাদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করছি সে যখন কামাই রোজগার করবে একসময় হয়তো আমি চলে যাব তখন তার ওই কামাই রোজগার আমার কোনো কাজে নাও আসতে পারে বরং হিতে বিপরীত হতে পারে পক্ষান্তরে আমি যদি তাকে জাগতিক শিক্ষার সাথে সাথে দিনই শিক্ষাও দিই বা দিনই শিক্ষার সাথে সাথে জাগতিক শিক্ষাও দিই যেটাই করি এবং সে যদি আল্লাহর রহমতে দিনের উপর কায়েম থাকেন প্রতিষ্ঠিত থাকেন তাহলে এই বাচ্চা আমরা দেখেছি এমন বহু দেখেছি যে একজন আলিম হয়েছে তার পুরো পরিবার মধ্যে একটা পরিবর্তন এসেছে আমি আমার নিজের পরিবারের কথাই বলি আমার বাবা তিনি আমাদের গোটা অঞ্চলের মধ্যে এখন তো শত শত আলেম কিন্তু এখনও মাওলানা সাহেব বললে আমার বাবা কি বোঝানো হয় এটা এই যে তখন ওই গোটা অঞ্চলে কোনো আলেম ছিলেন না আমাদের গ্রামও ছিলেন না আশেপাশে সব হিন্দু ভাইদের বাড়িঘর ছিল তো আজকে দেখুন আমার বাবা আলেম হওয়ার সুবাদে আমার চাচা প্রতিবেশী চাচা এবং আমাদের চাচার সন্তানেরা আমার বাবার সন্তান হিসেবে আমরা সবাই দিনের লাইনে লেখাপড়া করেছি এবং বহু মানুষের মধ্যে একটা পরিবর্তন আনতে পারে যদি সেরকম আলিম তিনি হন এখানে আর একটা বিষয় মনে আমরা বলতে পারি আসলে তার ছেলেকে আদর্শ মানুষ হিসাবে এমন কোন বিভিন্ন আলোচনায় আমি নিজেও বলেছি যে আজকে যারা মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলেন আপত্তি তোলেন দিনদার আলেমদেরকে নিয়ে কথা বলেন তাদের কাছে বিনয়ের সাথে আমাদের একটা প্রশ্ন যে আপনারা যদি বিভিন্ন থানাগুলো একটু ঘুরে দেখেন সেখানে অপরাধীদের লিস্ট থাকে সে অপরাধীদের লিস্টের মধ্যে কতজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আছে একটু দেখুন বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে আজকে নানা রকমের অপরাধ চুরি ডাকাতি চিন্তাই খুন ধর্ষণ অস্বীকার করছি না মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়ার কারণে ফেরেস্তা হয়ে যায় না তারা সেই মানুষই থাকবে হিসাবে মানুষ হিসাবে ত্রুটি থাকতেই পারে কিন্তু কথা বলছি যে কতজন সেই আনুপাতিক হার যদি চিন্তা করি আমরা ওয়ান পয়েন্ট নয় আমার বিশ্বাস জিরো পয়েন্টে আসতে হবে আমাদেরকে তারপর কোন সংখ্যা লাগাইতে হবে এই যে অবস্থাটা এটা এই যে ধর্মীয় মূল্যবোধ যার মধ্যে জাগ্রত সে কোনোদিন অপরাধ আর একটা বিষয় আপনি কি বলেন এটাও আমরা ধারণা করতে পারি বা মনে করতে পারি আজকে বিভিন্ন পরিবেশ আমাদের দেখা যায় সর্বত্র যেন দুর্নীতি ছেয়ে গেছে তো কোনো ছাত্র বা কোনো অফিসার যদি তার ছাত্র জীবনে তিনি একজন বিভিন্ন শিক্ষা শিক্ষিত হয়েছেন যদি প্রাথমিক পর্যায় কমপক্ষে দিন সম্পর্কে কিছু জানার সুযোগ পেতেন তাহলে এমন লোকেরা কি এই সমস্ত পথে অপরাধ করার যোগ্যতা আছে বলেছেন এটা প্রত্যেকটা মানুষকে তিনি ওইভাবেই সৃষ্টি করেছেন যে তার মধ্যে অপরাধ করার প্রবণতাও আছে যদি আশারাতের ভয় থাকে আমেরিকার কথা শুনেছি এক দুই মিনিটের জন্য বিদ্যুৎ চলে গিয়েছিল কোন এক কারণে কোন শহরে সমস্ত দোকানপাট লুটপাট শুরু হয়ে গিয়েছিল কারণ আইন কোনোদিন মানুষকে অপরাধ প্রবণ থেকে রুখতে পারে না এটা তার ন্যাচারাল প্রবণতা এটা থাকবেই এটাকে কন্ট্রোল করার একটাই মাধ্যম সেটা হচ্ছে আল্লাহর ভীতি আখরাতের ভয় একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের মধ্যে যদি দিনই অনুভূতি দিনই শিক্ষা তালিম তার বিয়ত সে যদি কোনোভাবে না পায় তাহলে এটা তো আশা মুশকিল এক দুজন থাকতে পারে ভিন্ন কথা গোটা সমাজের অবস্থাটা হচ্ছে এমনই যে দিনই শিক্ষা না থাকলে দিনই শিক্ষা না থাকলে দিনই অনুভূতি জাগবে না জানেই তো না দিনই অনুভূতি না থাকলে আখ ভয় আল্লাহর ভয় তাকুয়া যেটা এটা থাকবে না আর এটা না থাকলে একজন মানুষ সুযোগ পেলেই অপরাধ করবে তাকে শুধু আটকায় আইন আইন যখন তার চোখের আড়াল থেকে সরে যায় বা সে আইনের আড়ালে চলে যায় তখন সুযোগ পেলেই সে অপরাধ করে আজকে সমাজে দুর্নীতি সহ নানা রকমের অপরাধ যেগুলো চলছে এটার মূল কারণ তো এটাই যে তিনি ওই অপরাধের যে শাস্তি আখেরাতের সেই জায়গাটার যে বিশ্বাসটা তার হয়তো আছে মুসলমান হিসেবে কিন্তু দিনে শিক্ষা না থাকার কারণে সেই বিশ্বাসটা দুর্বল এবং তার ভিতরের বাজে অনুভূতি যেটা গুনার অনুভূতি সেটা সবল হয়ে তাকে গুণাহ করতে বাধ্য করে শৈতান্ত লেগিয়ে আছে অবুল আলমিন বলেছেন না সেই তোমা আদুবুক তোমাদের প্রকাশ্য তাহলে আমরা বলতে পারি বা আপনি বলতে চাচ্ছেন শিক্ষার অন্যতম একটা ভূমিকা অবশ্যই অবশ্যই মাদ্রাসা শিক্ষা বর্তমান সমাজ থেকে যদি আপনি দুর্নীতি সহ চুরি ডাকাতি রাহাজানি কোন চিন্তায় জানাবে বিচার এবং নানা রকমের নির্যাতনের কথা যেগুলো আজকে আমাদের সামনে প্রকাশ পাচ্ছে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ তালা মাদ্রাসা শিক্ষা যদি আরেকটু জোড়ালো হয় ব্যাপক হয় এটা যত ব্যাপক হবে ইনশাআল্লাহ তালা অপরাধ তত কমবে ইনশা আল্লাহ এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এটা সাধারণ চিত্র দেখেই আমরা বুঝতে পারার কথা যে বর্তমান সমাজে যে সাধারণ চিত্রটা আমরা দেখি অপরাধী কারা কারা অপরাধ করছে আজকে খুনের কথা আসছে পত্রিকায় যারা ভাবছেন আজকে যে মাদ্রাসায় শিক্ষাায় শিক্ষিত হলে তার রুজি রোজগারে একটা দুর্বলতা এসে যাবে মনে হয় এখানে এটাও একটা কাজ বা একটা কারণ হতে পারে যে অন্যান্য শিক্ষার মতো যদি মাদ্রাসা শিক্ষাকেও মূল্যায়ন করা হতো সরকারিভাবে। দেশে তাহলে কিন্তু এই চিন্তাটাও হয়তো অনেক মানুষের মাঝে থাকতো না চমৎকার মাদ্রাসা শিক্ষার মূল্যায়ন আসলে সরকার এখন বা রাষ্ট্রীয় ভাবে যেখানেই হোক মাদ্রাসা শিক্ষার অবমূল্যায়ন বা মূল্যায়ন আমি সেই মূল্যায়নে যাচ্ছি না বর্তমানে যে অবস্থায় আছে আপনি শুনলে আশ্চর্য হবেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোকদেরকেই তো আমরা পাচ্ছি না আমাদের আলহামদুলিল্লাহ এত ক্ষেত্র আমাদের এত ক্ষেত্র তৈরি হয়ে আছে শুধু আমাদের দেশে নয় গোটা বিশ্বে বিশেষ করে ইসলামী যে কান্ট্রিগুলো আছে আপনি সেখানে কিছুদিন আগে আমাদের ডক্টর জাকির নাইক সাহেবের এক দাওয়াতে আমরা দুবাই গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশি আলেমদের এবং হাফিজদের এত কদর আমাদেরকে অনেকেই বলেছে আপনারা থেকে যান অনেক ভালো সম্মানই তারা দেন যেটা আমরা চিন্তাই করতে পারি না এটা তো আরব কান্ট্রির কথা বললাম গোটা পৃথিবীতে যেখানে মুসলমান এখন বাড়ার হারটা অত্যন্ত উর্দুগামী সেই সমস্ত জায়গাগুলোতে আজকে মুসলমান আলিম চাচ্ছেন হাফিজ চাচ্ছেন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আমরা অস্ট্রেলিয়ার কথা কিছুদিন আগে শুনেছি এক ভাই অস্ট্রেলিয়া থেকে আসছেন মানুষ ইমানই দুর্বলতার জন্য কিছু মনে করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে গোটা বিশ্বেরও মাদ্রাসা শিক্ষার প্রতি একটা আস্থা রয়েছে ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর জবাব দেওয়ার কারণে আল্লাহ আপনাকে দর্শক শ্রোতা আমরা আবার ইনশাল সুযোগ হলে বিজ্ঞ আলেমদের নিয়ে সাক্ষাৎকারে আমরা উপস্থিত হবো আজকে আমরা এখানে শেষ করছি ও আখিরে আলমিনাম আলাইকুম ওর ও বারাকাত জানা আপনারা দেখছেন নম্বর সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন স্থান নেই ইসলাম